বারা রাজিআলাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন সর্বাগ্রে আমাদের মধ্যে মদিনায় আগমন করেন মুস্তফ ইবনু উমায়ের ও ইবনু উম্মু মকতুম রাজিল্লাহ তালাহা অতপর আমাদের কাছে আসেন আম্মার ইবনু ইয়াসির ও বেলাল রজিল্লাহ তোলাহু